উম্মু সাল্লামাহ রদেলাহত আল্লাহতে বর্ণিত যে নবী সাল্লাই সাল্লাম এক রাতে ঘুম হতে জেগে বললেন সুহান আল্লাহ আজ রাতে কত না ফিতনা নাজিল করা হলো আজ রাতে কতই না রহমতের ভাণ্ডার নাজিল করা হলো কে জাগিয়া দেবে বাড়িগুলোর লোকজনকে ওহে, হে শোনো দুনিয়ার অনেক পোশাক পরিহিতা আখিরাতে উলঙ্গ হয়ে যাবে